আয়সার আদিল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলসালাম হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদানও দিতেন আর আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন ওয়াকি ও মহাজুর রহমতুল্লা আলহি হিসাম তার পিতা সূত্রে আয়সার আদিল্লাহ তাল্লাহতে উল্লেখ করেননি